মুসলমান এই রানাঙ্গনে তোমায় আহ্বান সিংহের মত গর্জে ওঠো ওহে মুসলমান জিহাদের এই রাণাঙ্গনে তোমায় আহ্বান সকল জালিম খতম করে পাঠ রে শশান সকল জালিম খতম করে পাঠা রে শশান সিংহের মতো ওহে মুসলমান তোমার চোখের সামনে করে নবীর অপমান এসব দেখেও চুপটি কেন কোথায় তোর ইমান তোমার চোখের সামনে করে নবীর অপমান এসব দেখেও চুপটি কেন কোথায় তোর ইমান তোমার চোখের সামনে করে মুসলমান, জিহাদেরই রানাঙ্গনে তোমায় আহ্বান সিংহের মত গোর্জে ওঠো ওহে মুসলমান জিহাদেরই রানাঙ্গনে তোমায় আহ্বান আর কতকাল কাল করবি তোরা খো দারা দাঁড়ালাম না সবাই জানি আর আর কতকাল করে তোরা খোদার না পারি ও রাজে ছবি হুদিরে দাঁড়ালাম না সবাই জানি ছাড়তে হবে এই পৃথিবী আজকে না হয় কাল ছাড়তে হবে এই পৃথিবী আজকে না হয় সিংহের মত ওঠো ও হে মুসলমান এই জমিনে নাস্তিকিদের জায়গা হবে না জালিয়া দা রাস্তা না। এই জমিনে নাস্তিকিদের জায়গা হবে না জালিয়া দা পুরিয়ে আসতানা এই জালিয়ে দাও পুড়িয়ে হবে না রাস্তা না। এই জমিনে কায়ম করো খোদারি বিধান এই জমিনে কায়ম করো খোদারি বিধান সিংহের মত গর যে ওঠো ও হে মুসলমান জিহাদেরই রানাঙ্গনে তোমায় আহবান সিংহের মত ওঠো ওহে মুসলমান জিহাদের তোমায় আহবান সকল সকল জালিম জালিম খতম খতম করে করে আহ্বান সিংহের মত ঘোর যে ওঠো ওহে মুসলমান জিহাদেরই রানাঙ্গনে তোমায় আহবান সিংহের মত ঘোর যে ওঠো ওহে মুসলমান জিহাদেরই রানাঙ্গনে তোমায় আহবান সিংহের মত গরজে ওঠো ওহে মুসলমান এই রঙ্গি তোমায় আহ্বান সিংহের মত গোর্জে ওঠো ওহে মুসলমান এই জিহাদ তোমায় আহ্বান সিংহের মতো গোর্জে ওঠো ওহে মুসলমান জিহাদি তোমায় আহবান